এক নম্বর হলো আল্লাহর আবাদতের মধ্যে সেরেক করা সেরেক করলে ইমানবেঙ্গে যায় দুই নম্বর হইল আল্লাহ এবং তার বামার মাঝখানে কোন মধ্যস্থতাকারী নির্ণয় করা এবংের কাছে দোয়া করা সাপাত কামনা করা এগুলো করলে তিন নম্বর হল যে ব্যক্তি না এবং কাফের দের মতবাদ গুলোকে বিশুদ্ধ মনে করে সহি মনে করে চার নম্বর নবী সাল্লা সাল্লাম যে দিন নিয়ে এসেছে এই দিনের জিনিসকে অপছন্দ করা নবী সাল্লা হেদায়তের চাইতে অন্য কারো হেদায়তকে উত্তম মনে করা সাত নম্বর জাদু করা কেউ কাউকে জাদু করলে ইমান ভেঙে যায় আট নম্বর মুসলিমের বিপক্ষে অমুসলিমকে সহযোগিতা করা সহযোগিতা করা শক্তিশালী করা নয় নম্বর কোন ব্যক্তি যদি গিয়েও আল্লাহকে পাওয়া পাওয়া যাবে যাবে জান্নাত এটা বিশ্বাস করে তার ইমান ভেঙ্গে না দশ নম্বর আল্লাহর দিন থেকে বিমুখ থাকা সে নিজের দিন শিখেও না শিখায়ও না দিনের সাথে সম্পর্ক হয়নি তার ইমান ভেঙ্গে যায় এই দশটা হলো ইমান ভেঙ্গের কারণ